পঞ্চদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে গুজ্জ কথা শ্রীযুক্ত কেশব সেন শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন বেলা অপরাহ্ন পাঁচটা হইয়াছে কাছে অধর ডাক্তার নিতাই মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে এইবার কি কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন আবার কি বলিতেছেন ভক্ত তোমরা তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ সাকার নররূপ লয়ে আনন্দ কর তিনি তো সকল ভূতেই আছেন তবে মানুষের ভিতর বেশি প্রকাশ মানুষ কি কঙ্গা ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে চিন্তা করতে পারে অন্য অন্নজীবু পারে না অন্য অন্নজীবুর ভিতরে গাছপালার ভিতরে আবার সর্বভূতে তিনি আছেন কিন্তু মানুষে বেশি প্রকাশ अग्नितत्व सर्वभूते आ सब जिने आष्ठे बसि प्रकाश राम लक्षण के बोले भाई देखो हाथी एत बड़ जानोर किंतु ईश्वर चिंता करते आर अवतारे बस प्रकाश राम लक्षण के बोले भाई जी मानुषे देखे ऊर्जिता भक्ति भावे हाँ का नाचे गाय से ঠাকুর চুপ করিয়া আছেন কেয়তক্ষণ পরে আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেশব সেন খুব আসত এখানে এসে অনেক বদলে গেল ইদানিং খুব লোক হয়েছিল এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল কেশবের আগে তেমন সাধু সঙ্গ হয় নাই কলুটলার বাড়িতে দেখা হল হৃদয় সঙ্গে ছিল शब सें जो घरे छिल से ही घरे बसाले टेबिले कि लिखी अनेकक्षण पर कलम ड़े केदारा थे के नेमे बसल ता नमस्कार टमस्कार करा नाई एखे मजे माझे आसतिन भाब अवस्था से बोल साधुर सम्मुखे पा तुलते नाई रजगुण बृद्धि है तारा एले ही नमस्कार करतुम তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে আর কি সবকে বললাম তোমরা হরি হরিনাম করলিতে তাঁর নাম গুণকীর্তন করতে হয় তখন ওরা খোল কর্তাল নিয়ে হরিনাম ধরলে হরিনামে বিশ্বাস আমার আরো হল কেন এই ঠাকুরবাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে একটি মুলতানের সাধু এসেছিল গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল মাস্টারকে দেখাইয়া বলিলেন এদের বয়সের সাধু সেই বলেছিল উপায় নারদীয় ভক্তি কেশব একদিন এসেছিল রাত ১০টা পর্যন্ত ছিল প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব সব বটতলায় অর্থাৎ পঞ্চবটিতে বসে কেশব বললে না কাজ আছে যেতে হবে তখন আমি হেসে বললাম আস চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল মাছ বিক্রি করে আসছে চুপড়ি হাতে আছে তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না বাড়ির গিন্নি সেই অবস্থা থেকে বললে কি গো তুই ছটফট করছিস কেন সে বললে কে জানে বাবু বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না আমার আঁশচুপড়িটা আনিয়ে দিতে পারো তাহলে বোধ ঘুম হতে পারে শেষে আঁশচুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস করে ঘুমোতে লাগলো গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে উপাসনার পর আমি কেশবকে বললুম দেখো ভগবানই রূপে ভাগবত হয়েছেন তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয় আবার একরূপে তিনি ভক্ত হয়েছেন ভক্তের হৃদয় তার বৈঠকখানা বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায় তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয় কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে পূর্ণিমা চারিদিকে চাঁদের আলোক গঙ্গাকুলে শিরির চাতালে সকলে বসে আছে আমি বললাম সকলে বলো ভাগবত ভক্ত ভগবান তখন সকলে এক সুরে বললে ভাগবত ভক্ত ভগবান আবার বললাম বলো ব্রহ্মই শক্তি শক্তি ব্রহ্ম তারা আবার এক সুরে বললে ব্রহ্মই শক্তি শক্তি ব্রহ্ম তাদের বললুম যাকে তোমরা ব্রহ্ম বল তাকেই আমি মা বলি মা বড় মধুর নাম যখন আবার তাদের বললাম আবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কি সব বললে মহাশয় অত দূর নয় তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে কেশবকে মাঝে মাঝে বলতাম তোমরা যাকে ব্রহ্ম বল, তাঁকেই আমি শক্তি শক্তি বলি जख वाक्य मन अतीत निर्गुण निष्क्रिय तक बेदे ब्रह्म बोले जख देखीजे सृष्टि स्थिति प्रलय करा के शक्ति आद्याशक्ति सब बोली के सबके बोल संसारे हवा बड़ कठिन जे घरे आचार और तेतुल और जलर जला से घरे बिकारी रोगी कैमन भलो है তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয় গুড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায় কিন্তু চারা গাছ ছাগলে গরুতে খেয়ে ফেলে তাই কিসব লেকচারে বললে তোমরা পাকা হয়ে সংসারে থাকো ভক্তদের প্রতিবলিলেন বলিলেন দেখো কেশব এত পণ্ডিত ইংরেজিতে লেকচার দিত কত লোকে তাকে মানত স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে সে কিন্তু এখানে যখন আসত শুধু গায়ে সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয় তাই ফল হাতে করে আসত একেবারে অভিমান শূন্য অধরের প্রতিবলিলেন দেখো তুমি এত বিদ্যান আবার ডেপুটি তবু তুমি খাদি ফাদির বস এগিয়ে পড়ো চন্দন কাঠের পরেও আরও ভালো ভালো জিনিস আছে রূপার খনি तपर सोनार खि तर हीरा मानिक काठुरे बने काटकाटिल त्रह्मचारीता एगिए पड़ो शिविर मंदिर हईते अवतरण करा श्रीरामकृष्ण प्रांगण मध्य दिया संगे अधर मास्टर प्रभृति भक्त এমন সময় বিষ্ণুঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিয়া খবর দিলেন শ্রী মার পরিচারিকার কলেরা হইয়াছে রাম চাটুর্যে শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আমি তো দশটার সময় বললুম আপনারা শুনলেন না শ্রীরামকৃষ্ণ আমি কি করব রাম চাটুর্যে আপনি কি করবেন রাখাল রামলাল এরা সব ছিল ওরা কেউ কিছু করলে না মাস্টার কিশোরীগুপ্ত ঔষধ আনতে গেছে আলমবাজারে শ্রীরামকৃষ্ণ কি একলা কোথা থেকে আনবে মাস্টার আর কেহ সঙ্গে নাই আলমবাজার থেকে আনবে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন যারা রোগীকে দেখছে তাদের বলে দাও বাড়লে কি করতে হবে কমলেই বা কি খাবে মাস্টার যে আজ্ঞা ভক্তবধূগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন তাঁহারা বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ তাঁদের আবার বললেন শিব পূজা যেমন বললাম ওই রূপ করবে আর খেয়ে এসো তানা হলে আমার কষ্ট হয় স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করো